উপস্থিত হয়েছি হ্যাঁ ইসলামী হ্যাঁ কিছু আলোচনা নিয়ে আজকে যে আলোচনা নিয়ে আসছে সেটা হচ্ছে সম্পর্কে বিধানটা হচ্ছে সুন্নত আখ্যাদা ইসলাম এই ব্যাপারে সাবেক মুসলমানদেরকে উৎসাহিত করেছেন এবং এই ব্যাপারে তিনি অনেক স্বভাবের ঘোষণা দিয়েছেন কারণ বাস্তব পরিস্থিতির দিকে তাকালে আমরা দেখবো যে মানুষ যেখানে ফরজে ফরজকে ছাড়ছে ওয়াজিবকে ছাড়ছে সেইখানে সুন্নত বলে হ্যাঁ এদেরকে ছাড়ার সুযোগ করে দেওয়ার কোনো মানে হয়না এই কারণে আমরা বলবো বিদ্যানব কেউ জিজ্ঞাসা করলে যে সুনতম আখ্যাদা কারণ আমরা বলবো যে আল্লাহ নিজেই বেজোড় তিনি বেজোর পছন্দ করেন সুতরাং বিন্দের মানে বেজোড় হম সুতরাং এটাকে পছন্দ করে এর থেকে যায় যেটি এটি ওয়াজিব নয় বরং এটি হম এই হাদিসটা বর্ণনা করেন হাদিস নম্বর ছয় শিমার যে হে কোরআন অনুসারীরা যে তোমরা ভিতরে আতায় করো কারণ আল্লাহ নিজেই বেজল এবং তিনি বেজলকে পছন্দ করেন এইখানে পছন্দের দ্বারা বোঝানো হচ্ছে যে এটা বাধ্যতামূলক নয় কিন্তু আপনার কেউ বলতে পারেন যে এখানে আদেশ করা ব্যাপার যে ভিতরের সময় কখন হম সেটা নিয়ে আলোচনা ভিতরের সময়টা হচ্ছে এশান নামাজের পর থেকে ফজর নামাজের আগ পর্যন্ত ফজরে আজহানের আগ পর্যন্ত চলবে নামাজ এবং এই ব্যাপারে সকল ওলোমাই তিনি বলেছেন বলেন যে আল্লাহ তোমাদেরকে এমন একটি সালাত দিয়েছেন যেটা তোমাদের জন্য অনেকগুলো লাল উঠার চাইতে অনেক ভালো এবং সেটা নাম হচ্ছে এবং সেটা এবং সে মধ্যবর্তী সময় হম সময়টা নিশ্চিত হলাম এই হাদিসটা তখন এটাকে বিশুদ্ধ বলে তিনি দাবি করেছেন এবং হাদিস নম্বর এক হাজার সাতষট্টি হ্যাঁ এরকম ভাবে আরেকটি ব্যাপার বলেছেন সেটা হচ্ছে उीस हादी नंबर चौदहश अठारो तिरमीजे नंबर चारश तो बन मुस्तुन उल्लेख कर अनुसारी तुम्हारा बीत पड़ो से, से हादिस नंबर उत्तम अनेक गम्बर तीन शिहत्तर एरक भाकटी हादी देखते पाई এবং আরেকটি ব্যাপারের সময় না। এটা বুঝতে পারি এটার প্রমাণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি আরেকটি হাদিস যে বলেন এর থেকে বুঝা যায় যেম তিনি বলেছেন যে এর চাইতে আরো পরিষ্কার ভাবে আমরা প্রমাণ উল্লেখ করতে পারি আবুদাউদ্দ এবং নাসাই এবং বিশেষ করে তিনি বলেছিলেন এই হাদিস টা আমরা দেখতে পাবো বাড়িতে খন্ড নম্বর দুই খ্রিস্টান্নরতর বলেন যে ব্যক্তি রাত্রে বিধি পড়ার ইচ্ছা পোষণ করে তখন এটা সময় থাকে না তাহলে এটা একবারে সুস্পষ্ট এবং নামাজ সেটা কিন্তু শেষ রাত্রে পড়া অনেক ভালো শুরু রাত্রে পড়ার চাইতে তবে যে ব্যক্তি হম আপনার শেষ রাত্রে উঠার মানে সম্ভাবনা বোধ করছেন না তিনি কিন্তু সুদরাত্রে পড়ে ফেললে তার জন্য সেটাই ভালো হবে কারণ একবারে না পড়ার চেয়ে পড়ে নেওয়া ভালো এবং যে ব্যক্তি শেষ বলে আশা করছেন তার জন্য তিনি বলেছেন যেই ব্যক্তি রসুল जै व्यक्ति आशंका है शेष रे से शे उठते भीत पढ़ारे जो सूर्यरतरे पड़े न्यक्तर हाँ आशा आर्ष रे उठे भेजे से এই কারণে আমরা বলবো ভিতরে নামাজ যে শেষ শাত্রী উঠার সম্ভাবনা বেশি তার জন্য শেষাত্রী অনেক উত্তম যদিও ভিতরে নামাজের সময়টা আসার পর থেকে সাতক পর্যন্ত চালু থাকে তারপরেও আমরা হ্যাঁ আপনার যে উঠতে পারবে না সে শুরুতে পরে নেবে উঠতে পারবে শেষে পড়ে নেবে এটাই হচ্ছে উত্তম আমাদেরকে হম এই বাদর সঠিক সময় করার তফিক দান করুন অসলিয়াল